ইম الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبني وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا أَقَالَ تَعَالَى اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُم مَّتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُّسَمًّى وَيُؤْتِ كُلَّ نَذِيرٍ فَضْلًا فَضْلَهُ সদকাল আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবানি যিনি আমাদেরকে শুধু শুধু আল্লাহ তালার জন্য জমা হওয়ার তাও ফিক দান করছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ হাদিস বা মধ্যে রসুল করিম সাল তালি ওসাল্লাম রসাদ করেন হাসন মদানে আল্লাহ তালা আর শাহজিম নিচে যাদেরকে স্থান দিবেন। তো ওই মানুষগুলোকে আল্লাহ তালা আর শাহজিমী নিচে জাগা দেবেন এই যে তামাউ লীলা যারা আল্লাহর জন্য জমা হইতো অতাফর রাখু লীল্লা এবং আল্লাহর জন্য যারা জুদা হইতো তারা কোথাও জমা হইতো তো আল্লাহ তালার জন্যই জমা হইত আর তারা পৃথক হইতো তো আল্লাহ তালার জন্যই পৃথক হইতো তারা তো ও আলীলা ওয় লীল্লা তারা দিত তো আল্লাহ তালার জন্যই দিত অমান আউ লীল্লা আর যদি রুখতো কোথাও বাধা দিত তো আল্লাহ তালার জন্যই বাধা দিত এরা বলতো তো আল্লাহ তালার জন্যই বলতো এরা শুনতো তো আল্লাহতালার জন্যই শুনত এরা মসজিদে যাইত তো আল্লাহ তালার জন্যই যাইত আর এরা বাজারে যাইতো তো আল্লাহ তালার জন্যই যাইত ফলে এদের জিন্দিগির মাকসাদ ছিল শুধু আল্লাহ এদের কথা বলা ছিল আল্লাহ তালার উদ্দেশ্যে এদের শোনাও ছিল আল্লাহ তালার উদ্দেশ্যে এরা যখন চুপ থাকতো তো আল্লাহ আল্লাহতালার জন্যই চুপ থাকতো এরা যখন ঘরে যেত তো আল্লাহ তালার জন্যই ঘরে যেত আর এরা যখন সফর এখতিয়ার করতো সফরে বাইরে তো আল্লাহ তালার জন্যই বাইরে বলে এদের হায়াতের মাকসাদ ছিল শুধু আল্লাহ এদের জিন্দগির মাকসাদ ছিল শুধু আল্লাহ আল্লাহ আল্লাহতালাকে রাজি করাই ছিল এদের জিন্দগির মাকসাদ তো আল্লাহ তালা এদেরকে আরশা আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। যেদিন সূর্য দের হাত উপরে হবে জমিন তামার হবে একটু কল্পনা করেন তো সূর্য যদি দেড় হাত উপরে হয় আর জমিন যদি তামার হয় তো গরমটা কেমন হবে বলেন লাহ জেল্লা আর শিখ আল্লাহ তাল আর শাহ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়াও হবে না তো সেদিন তাফটা কেমন হবে জমিন তামার কেন হবে যেমন বৈদ্যুতিক তার তামা দিয়ে কেন তৈরি হয় তামা সবচেয়ে বেশি বিদ্যুৎকে ক্যাচ করে বিদ্যুৎ ধারণ করে এবং তামাতে সবচেয়ে বেশি দ্রুত বিদ্যুৎ বিদ্যুতায়ন হয় এই তার তৈরি হয় তামা দিয়ে জমিন তামার কেন করে দিবে এই জন্য সূর্যের আগুন সবচেয়ে দ্রুত ক্যাচ করে দ্রুত ধারণ করে তো জমিন যদি তামার হয় আর সূর্য যদি বের হাত উপরে হয় কী পরিমাণ তাপ হবে বলে এটু তা সব করেন একটু চিন্তা তো করেন তো দেখি কি হবে আল্লাহ আমাদেরকে সেদিন আর সাহিবের নিচে ছায়া দিয়ে দেন সেদিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আর সাজীবের নিচে ছায়া দিবেন প্রথম হলো ইমামুন আদেল যে বাদশাহ নেয়াদশাহ যিনি ইনসাফ করতেন তা আল্লাহ তালা তাকে আর শাহজিমের নিচে ছায়া দিয়ে দিলেন দুই নম্বরে ওয়াশা ওই যুবক যে যুবক আল্লাহ তালার আবাদতের মধ্যেই নিজের জওয়ানি কাটিয়েছে আল্লাহ তালা তাকে আর শাহজিমের নিচে ছায়া দিয়ে দিলেন প্রথম শ্রেণীতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আমাদের নাই কিন্তু দ্বিতীয় শ্রেণীর সুযোগ আছে কি না বলেন যে যুবক তার জওয়ানই আল্লাহ তালার রাস্তায় কাটিয়েছে আল্লাহ তালার ইবাদতের মধ্যে তার জওয়ানই কাটিয়েছে যে যুবক তার জওয়ানিতে জামায়াতের সাথে নামাজ পড়ছে জওয়ানই রোজাগুলো রমজানের রোজাগুলো রাখছে যে যুবক মন চাহি জিন্দিগি পালন করে নাই जिंदगी पालन करब जो मन चाही जिंदगी हलो रब चाह चाह अजान तो मुहूर्ते मस्जिदे चले जाए নামাজ শেষ হয়েছে তো এবার আমার মালিক চায় আমি এখানে কিছু তজবি পড়ি তজবি শেষ হয়ে গেছে এবার আমার মালিক এটা চায় যে আমি এবার দোকানে চলে যাই ফলাফিল ফদুলিল্লা নামাজ শেষ হয়ে গেছে মালিক বলে এবার তুমি অফিসে চলে যাও কোনো অসুবিধা নেই এবার তুমি কারখানাতে চলে যাও কোনো অসুবিধা নেই এবার তুমি ড্রাইভ করো কোনো অসুবিধা নেই কিন্তু আজান হয়ে গেছে নৌদি আলী সোনা ফালা দিকরিল্লা আজান হয়ে গেছে তো মসজিদে ছুটো এটা মালিকের মানসা নামাজ শেষ হয়ে গেছে এবার দোকানে চলে যাও এটা মালিকের মানসা তো কিন্তু মালিক চাচ্ছেন যে দোকানে যখন যাবা অফিসে যখন যাবা মসজিদে আসলে যেমন আমার কথা মনে হয় তোমার তুমি যেন দোকানে আর অফিসেও আমাকে ভুলে না থাকো তুমি খ্যাদে কাজ করবা সেখানেও যেন আমাকে ভুলে না থাকো তুমি অফিসে থাকবা সেখানেও জন্য আমাকে ভুলে না থাকো মানুষ যে যাকে ভালোবাসে সে তাকে কখনোই ভুলে না ২০ বছরের যুবক যখন বিদেশে যায় সে বিদেশে ছাড়াক্ষণ তার মার কথা তার মনে ওঠে এবার তিরিশ বছরের যুবক যখন বিদেশে যায় তো তার বিবি আর বাচ্চার কথা তার মনে থাকে সে মাঝে মাঝে আনমনা হয় আনমোনা সে মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলে যে মা যেন কি করে ঠিক না ব্যাঠে বলেন আমরা আমি যখন দেবন্দে পড়ি তো কান্না না আসলে মার কথা মনে করতাম তো কান্না আসতো বিদেশে যারা থাকে তো মার জন্য কাঁধে স্ত্রীর জন্য কাঁদে ছোট মেয়েটা রেখে গেছে ছয় মাসের বাচ্চাটা রেখে গেছে তোর জন্য কান্না আসে বলে আমি যে আমার মালিককে ভালোবাসি এই ভালোবাসায় আমি কবে কখন আনমনা হয়েছি বলেন আপনার জীবনে আপনি কখন কবে রাত দুটো বাজে উঠে আপনি একা কি বসে গেছেন আর বলছেন যে ও আমি তো তাকে ভালোবাসি হ্যাঁ তার ভালোবাসে আপনি কবে আনমনা হয়েছেন তার মহাব্বতে আপনার কবে চোখে পানি আসছে কবে তার মহাব্বতে আপনার জিব্বা সিক্ত হয়েছে জিব্বা নড়ে উঠছে আচানক নড়ে উঠছে তার মহাব্বতে কি হয় তো যে যাকে ভালোবাসে সে তাকে ফোন করে না তাকে ফোন করে তার কাছে মেসেজ লেখে তাকে চিঠি লেখে কি ভাই এবার বলেন তো রবীন্দিনের ভালোবাসা ছাড়া আমাদের আর কী পুঁজি আছে বলেন আপনি কি মনে করছেন ষাট বছরের বাদ আদ দিয়ে আমরা যারা আছি ষাট বছর বয়স তো পনেরো বছর তো না বা লেগেই ছিলেন আপনি আর ছিল পাঁচচল্লিশ বছর পাঁচচল্লিশ বছর মধ্যে মধ্যে যদি ঘুম যান আপনি ডেলি ছয় ঘন্টা করে সাত ছয় তো ওয়ান ফোর্থ আপনার গেছে ঘুমে চল্লিশ থেকে ১০ বছর গেছে ঘুমে আপনি যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন ডিগ্রি করে থাকেন ইন্টার করে থাকেন আপনি ইঞ্জিনিয়ারিং শেষ করছেন আপনি ডাক্তারি শেষ করছেন এবার বলেন তো শুধু বইয়ের পেছনে আপনার কত ঘন্টা করে গেছে বয়স তো মাত্র ষাট পনেরো তো গেলো নাবালেগ অবস্থায় আর পাঁচচল্লিশ থেকে দশ গেল ঘুমে আর আপনার জীবনের শুধু অঙ্ক ইংরেজি ম্যাথমেটিক্সের পেছনে গ্রামারের পেছনে ব্যাকরণের পেছনে আমাদের পেছনে মালা ফুয়েলার পেছনে বাকি ২০ বছর গেছে গা তো আর থাকলো কত ২০ বছর যদি প্রতিদিন পাঁচ রক্ত নামাজ বা হওয়ার পর থেকে আজ পর্যন্ত পাঁচ রক্ত নামাজ দিন জামাতের সাথে ছুটে না থাকে আপনার হাতে মিলবে সর্বোচ্চ পাঁচ বছর আমি কি বুঝাইতে পারছি আপনাকে যদি প্রতিদিন বা আলেগ হওয়ার পর থেকে কোনোদিন জামাতে নামাজ না ছুটে আপনার মোট মোট ক্যাফিটেল কত पाँच बचर धर पाँच बचर डेलि जो एक घंटा करीएं तो मासे त्रिश घंटा डेईल जो एक घंटा करी मासे त्रिश घंटा एक दिन छंटा बचरे बारो दिन और आो दुई दिन बचरे चौबीस चौदो दिन बसरे चौदह दिन मिलल बसरे चौदह कत बीस बसरे कत पाँच बसर कथाय पाए এবার বলেন তো অনন্ত এক জিন্দিগি এই পাঁচ বছর দিয়ে কেমনে যাবে বলেন একটু ভাববেন নিজের জীবনের উপর কি একটু নজরে সানি করবেন নিজের জীবনকে একটু কি দ্বিতীয়বার ভেবে দেখবেন জিন্দিগি যাচ্ছে কোন দিকে আপনি তো এখন এই মসজিদে বসা আপনার জিন্দিগি কিন্তু বসা নাই আপনার জিন্দিগি কবরের দিকে যাচ্ছে আতা ঠিক না পাঠিয়ে বল আমরা এখানে বসে আছি আসলে কি বসে আছি আমার রুহ তো চলছে কবরের দিকে এবার বলেন পাঁচ বছর দিয়ে খাবেন কয় বছর যারা সরকারি চাকরিজীবী প্রথম শ্রেণীর কর্মকর্তা আপনি জীবন ভর তো সরকার আপনাকে বেতন দিল এবার আর এক বছর ফুল বেতন দিল এবার মোটা অঙ্কের একসাথে টাকা আপনাকে দিয়ে দিল ষাট লাখ এবার কি করে প্রতি মাসে আবার আপনার জন্য নির্ধারিত অংশ প্রতি মাসে দিয়ে দেয় মৃত্যু পর্যন্ত কিন্তু দু চার বছর যেতে না যেতে আপনার হাত খালি ঠিক না বেঠিক বলে দাদা সরকারি সার্ভিস হোল্ডার আছেন হাত খালি হয়ে যায় কিনা না বলেন তাহলে ছয় বছর চলে না পুরো জিন্দিগির কামাই দিয়ে ছয় বছর চলে না গোটা জিন্দিগির আমদানি দিয়ে দশ বছর চলে না এবার বলেন তো পাঁচ বছরের আমদানি দিয়ে ময়দানের প্রথম দিন খামসি না আল হাজার বছর বলেন কত বছর যিনি আমার মালিক তিনি বলছেন যিনি আপনার রব তিনি বলে দিয়েছেন খামসি না প্রথম দিন পঞ্চাশ হাজার বছর আপনি বলেন পাঁচ হাজার পাঁচ বছরের ইনকাম দিয়ে পঞ্চাশ বছর খাবেন কেমনে আবার যে ইনকাম হুজুর যে বললেন যে ইনকাম নামাজের অবস্থা কি কথা ঠিক না ব্য ঠিক হল যদি জিন্দিগির প্রথম প্রথম বালে হওয়ার পর থেকে প্রথম নামাজ থেকে জীবনের শেষ নামাজ পর্যন্ত জামাতের সাথে পড়েন হইতে পারে পাঁচ বছর আর সেটা আমাদের কজনই সৌভাগ্য হয়েছে বলে কি হয় শেষ জীবন গেছে গা ব্যথায় ব্যথায় কথা বলেন বাস্তব মা বাস্তব ছাত্র জীবন গেছে হেলায় হেলা কর্মজীবন গেছে কি নোট গিনতে গিনতে শেষ জীবন কি ব্যথায় ব্যথায় দাঁড়াইতে পারেন না উঠতে পারেন না বসতে পারেন না প্যারালাইজড এবার বলেন তো কি নিয়ে যাব। এই আমার একটা খেয়াল হলো যদি আল্লাহ তালা মোহাব্বত দিয়ে দিল আবাদ করা যায় তো মাহবুব তার মাহবুবকে আজাদ দেয় না প্রিয়তম তার প্রিয়তমকে শাস্তি দেয় না কী বলেন প্রিয়তম তার প্রিয়তমকে কি দেয় না বলেন শাস্তি দেয় না যদি কোনোভাবে দিলে আল্লাহ তালা মহাব্বত বসানো যায় আশা করা যায় আল্লাহ তালা মহাব্বতের বরকতে আল্লাহ তালা মাফ করে দিবে কি ভাই আল্লাহ মহাব্বতের বরকতে এই সমস্ত নবীদের মেহনতের মানসার মেহনতার মাম্বা মেহনতের মার্কাত ছিল মতের দিল সমস্ত নবীদের মেহনতর মার্কাত ছিল তারা উম্মতের দিলে বপন করছে কি বপন করছে বলেন আল্লাহ গাছ নামাজ আল্লাহ এর বীজের শাখা রোজা আল্লাহ মহবত শাখা জিকির আজকার আল্লাহ তালা মহব্বতের বীজের শাখা এই জন্য বুনিয়াদ আল্লাহ তালার মহব্বত বলেন বুনিয়াদ কি বলেন আল্লাহ তালার মহব্বত আল্লাহ তালার মহব্বত এমন এক জিনিস যার কলিজা এটা যে পরিমাণ গালেব হবে আল্লাহতালার মহব্বত যার কলিজা যে পরিমাণ বেশি হবে তার আমাল এই পরিমাণ সুন্দর হবে যার আমাল যে পরিমাণ সুন্দর হবে তার দুনিয়া এই পরিমাণ সুন্দর হবে তার আখাত এই পরিমাণ সুন্দর হবে তাহলে বোঝা গেছে আমালের বীজ আল্লাহ তালার মহাব্বত বলেন আমালের বীজ কোনটা আল্লাহ তালার মহাব্বত হলো আমালের বীজ আমালের মূল শিকড় হলো আল্লাহ তালার মহাব্বত আমালের মূল শিকড় আল্লাহ তালার মহাব্বত আর মহাব্বত থেকে ইয়কিন হয় মহাব্বত থেকে আসে ইমান ইমান থেকে আসে ইকিন কথা বুঝাতে পারছি আমি প্রথম বসে কোনটা দিলে মহাব্বত প্রথম বসে কোনটা বলেন আপনি আপনার স্ত্রীকে শাড়ি কেন দিচ্ছেন আসলে মহাব্বাতে আপনার স্ত্রী আপনার লুঙ্গি কেন ধুয়ে দিচ্ছে আসলে আপনি ওর সমস্ত প্রয়োজন করতেছেন। আসলে মহাব্বাতে আপনার দুই বছরের মেয়েটাকে আপনি কেন কেন এতটা ওর জন্য কেন আপনি চেইন কিনছেন ওকে কেন আপনি চুরি কিনে দিছেন দুই বছরের মেয়েটা আপনাকে কি দিবে কিন্তু ওর মহাব্বাতে ওর ভালোবাসা আপনি পাগল হয়ে গেছেন কথা ঠিক না ব্যাঠে বল তাহলে সমস্ত আমাল হলো সমস্ত রসুলের উপরে তাজদি আর রসুলের উপরে ইমান এটাও আল্লাহর মহাব্বতের অংশ এটাও কি বলেন আল্লাহর মহাব্বতের অংশ আল্লাহ তালা যেন বললেন তুমি আমাকে ভালোবাসো তো এটা তুমি আমার হাবিবকে অনুসরণ করে প্রমাণ দিবা হ্যাঁ তুমি তো আমাকে দেখো নাই আমার হাবিবকে শাহাবাত শাহাবারা দেখছে শাহাবারাত দেখা যা করছে সব লিখছে যা করছেন সাহাবারা কি করছেন লিখছেন আল্লাহ তালার মহাব্বত বলেন বুনিয়াদি বিষয় কি আল্লাহ তালার মহাব্বত এখন প্রশ্ন হলো আল্লাহ তালার মহাব্বত আসবে কিভাবে আল্লাহ তালার মহাব্বত আসতেই পারে না আল্লাহ আল্লাহওয়ালা মোহাম্বত ওয়ালার সোহবত ছাড়া মোহাবতওয়ালার সোহবত ছাড়া ডাক্তারের সঙ্গে স্পর্শ ছাড়া দুনিয়ার কেউ ডাক্তার হওয়ার সুযোগ নেই কথা ঠিক না ব্যাটে বলে না যারা দলিল লেখে তা আপনি দলিল লেখা শিখবেন কিন্তু আপনি দলিল লেখকের স্মরণাপন্ন হবেন না জীবনে কখনো আপনি দলিল লেখা না। আপনি মাস্টার্স কমপ্লিট করছেন লেকিন আপনি ড্রাইভারি শিখতে চান তো ক্লাস এইট পাস ড্রাইভারের স্মরণাপন্ন না হইলে আপনি জীবনে কখনো ড্রাইভার হবেন না আতা ঠিক না ব্যাটে বলেন আপনি তো অনেক বড় কিছু করছেন কিন্তু দেখবেন বলেন এবার বলেন তো জিন্দগির বুনিয়াদ উপরে আল্লাহ মহাব্বত বলেন জিন্দির বুনিয়াদ উপরে আল্লাহ তালার মহাব্বত আমাদের নামাজ যারা পড়ি এবং যারা জামাতের সাথেও পড়ি এবং একটু জায়গা দিতে হবে আমাদের কি ভাই আমরা যেন নামাজ পড়ি একটু খেল করি আমরা আমরা যেন নামাজ পড়ি বরুরার সাহেব আল্লাহাম আমরা যারা নামাজ পড়াই যেমন আমি জোহর নামাজ চার আগাত পড়ালাম এই নামাজের ভিতরে আল্লাহ তালার কথা আমার কবার মনে হয়েছে আমি মনে বুঝাতে পারি নাই আপনারা পড়েন সাধারণ মানুষ আপনাদের কথা বলছি না আমি পড়াই তো আমার নামাজের ভিতরে আল্লাহ কথা মনে হয়েছে। ঠিক মতোই পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ হয়তোবা আমার কেরাতও শুদ্ধ আছে হয়তোবা আমার কেরাত আমার কানেও শুনছে লেকিন নিজেকে নিজে জিজ্ঞেস করেন তো আমার নামাজের ভিতরে আল্লাহ সুবাহর কথা আমার কয়বার মনে হয়েছে বাস্তব না বাস্তব আপনি যখন সুবহান একটু নিজেকে নিজে ভাবেন তো এই বলার সময় কি মনে হয়েছে আমি যখন সুবহান বলি তখন কি আমার মনে হয়েছে যে আসলে আমার রব আজিম আল্লাহ আকবর শব্দটা এক আপনি কয়বার বলছেন তকবিরে তাহারিমায় বলছেন রুকুতে যাওয়ার সময় বলছি প্রথম শ্রেষ্দা যাওয়ার সময় বলছি উঠার সময় বলছি দ্বিতীয় শ্রেজদা যাওয়ার সময় বলছি উঠার সময় বলছি ছয় বার বলছি আপনি আপনার দিলকে জিজ্ঞেস করেন তো এক রাখাতে ছয় বার চার রাখাতে চব্বিশ বার প্রতিদিন ৩২ রাখাতে চার চব্বিশ চার চব্বিশ ছিয়ানব্বই বার शब्द छियान दिल के जिज्ञेस करें तो बीस रब शब्दादिन जरा पांच भक्त नाम কোন বাবা তার স্বামী তার স্ত্রীকে তিন্নবার ডাকে কোন প্রেমিক তার প্রেমাসপথকে তিনশো বাউন্নবার ডাকে অথচ আমি আর আপনি প্রতিদিন তিনশো বাউন্নবার বলি রবকে র আলহামদুলিল্লাহ বার সিয়ানব্বই দুশো বিরানব্বই বার গোলি সর্বমোট রব শব্দ আলহামদুলিল্লাহ আলমিন এখন বলেন তো মা বলার সময় মা ভাত দাও শুধু মা কি জিব্বায় থাকে না যাও ভাষে। আব্বা লুঙ্গি আনবেন আব্বা শব্দ বলার সময় আব্বা শব্দটা কি বলছি শুধু এখানে না এখানে বলেন শুধু জিব্বায় না দিলেও দিলে কোনো কিছু ভাসে দিলে দিলে কোনো কিছু আসে এই যদি হয় নামাজ এবার বলেন তো এই পাঁচ বছরের পুজি দিয়া আমি বছর কিভাবে ধরেন যেখানে শহীদ ভাই কত বছর বয়স পঁয়ষট্টি আপনার দাদা ইন্তেকাল হয়েছে কত বছর দাদা মারা গেছে কত বছর হয়েছে দেখেন নাই তাহলে দাদা মারা গেছে আমার আব্বা ক্লাস ফোরে দাদা মারা গেছে এবার বলেন তো অচিরেই এরকম একদিন আসবে কিনা আপনি কারোর দাদা আর ষাট বছর কবরের আসবে কিনা আমার দাদা কবরে অচিরেই এরকম হবে কিনা আপনি কারোর দাদা সে বলবে আমার দাদা কবরে বলেন আসবে কিনা দেখতে দেখতে আমাদের চেয়ারম্যান সাহেবের ওয়াইফ এই মাত্র অন্তকাল হয়ে গেল নিশ্চয়ই ওনার ওয়াইফ ওনার থেকে ছোট নিশ্চয়ই বয়সে ছোট এবার বলেন তো তাহলে কোন পুঁজি দিয়ে আপনি এত বড় সফরে রওনা দিচ্ছেন না সফর কত বছর শুরু হবে না। সফর কত বছর শুরু হবে তাহলে যেই সফর শুরু হবে শেষ হবে না কোন পুঁজি নিয়ে আমি আর আপনি রওনা দিছি বলেন জীবনে ভাবছিলেন এই পুঁজি কি কি দরকার কিছু পুঁজি নেওয়া দরকার আমার নামাজের পুঁজি আছে নামাজের পুঁজি আমার কদ্দূর আমার নামাজের পুঁজি কদ্দুর এটা তো পাই গেলাম তাহলে এবার বোঝা গেছে কিছু পুঁজি কালেকশন করা দরকার কথা ঠিক না কিছু মানুষ আছেন দান করেন আমার আজকে কথা খুব মনে হয়েছে আমরা কিছু মানুষ আছেন দান করেন আসেন না আলহামদুল্লাহ থেকে পঞ্চাশ টাকা আমি তোমাকে দিয়ে দিলাম আমি তো জানি এই পঞ্চাশ টাকার মূল উৎস কি জানি কি জানি না বলেন এই পঞ্চাশ টাকার মূল উৎস আমার সম আমার হালাল কামাই এটা আমার পুজি, মনে রাখবেন ছাড়া যদি পুজি এটা আমার হালাল কামাই পুজি না হয় আমি মালিক ঠিক আমি মালিক ঠিক কিন্তু আমার হালাল কামাইতে সন্দেহ তাহলে মনে রাখবেন দিচ্ছেন আপনি ফায়দা হয়েছে মাদ্রাসার উফুকর হবে যার টাকা তার মনে হয় খেয়াল করেন না বুঝেন নাই মনে হয় কথা দিস কে আপনি দানবীর হয়েছেন আপনি দাতা হয়েছেন আপনি গ্রহিতা মসজিদার মাদ্রাসা সব ঠিক আছে গিল্লেগা না রাখলে মানুষ কি বলবে হজতর উফাই নাই হজত যাওয়ার আগে আল্লাহ লেখান লেগা হজে তো যাওয়ার আগেই পোস্টারিং আল্জাজ ও ভোট দেন যে আসলে আমার পুঁজি কি হবে আসলে আমার পুজি কি হবে আমার মূল পুজি আমার কলিজায় আল্লাহ তালার যে সেটা আমি বুঝাইতে পারছি আমার মূল পুঁজি কি তিন নম্বর শাখার নাম রোহা মহাব্বতের চার নম্বর শাখার নাম ঝাক মহাব্বতের পাঁচ নম্বর শাখার নাম হজ মহাব্বতের হাজারো লাখ শাখা আছে সোহাগ কি তাহলে বীজ কি আমাদের বীজে তো পচি গেছে আমাদের বীজে তো কি হয়েছে এই জন্যই তো আমাদের সব শাখা পোশাখা শুকনা গাছের শিকড় যদি পচে যায় তো শাখা পোশাখা কি হয় শুকিয়ে যায় কি না বলেন আসেন দেখা তো যায় লেকিনুক না আমাদের নামাজ শুকনা আমাদের রোজা শুকনা ঠিক না ভাই ঠিক আমার নামাজের ভিতরেই মনে হয় না আমি না তিনি না আমাকে দেখেন নিয়ন্ত্রিত ওরা ওখানে দেখবে কিরকম লাগবে আরেক রুমে নিয়ে গেছে আমি আমার লুঙ্গি পাল্টাতেছি দিয়েছি এটা কোন অসুন্দর বিষয় কিন্তু তারপরে ওরা সিসি ক্যামেরা ওখানে মনিটরে দেখবে বলে ভাল লাগে না আর হাজারো গুণা করতেছি নিজের চোখে তো ক্যামেরা আলম কেন তুমি জানো না তিনি তোমাকে দেখছেন সোহা তিনি আমাকে কি করেন বলেন তিনি আমাকে কখন কখন দেখেন তিনি আমাকে কখন দেখেন না কি হয় তো যিনি আমাকে এভাবে দেখেন তার দেখার সামনে কোনো হাইল নাই সাত আসমান তার সামনে প্রতিবন্ধক না পাহাড় তার সামনে প্রতিবন্ধক না সমুদ্রের তলদেশ স্কুটি কুটি টন পানি তার সামনে প্রতিবন্ধক না মাটির অভ্যন্তরে তার প্রতি তার সামনে প্রতিবন্ধক না তিনি আমাকে দেখছেন আমি তাকে ভুলে তিনিলায় কিন্তু তার বস কে বড় ডরায় বসের সামনে করে না কথা ঠিক না ব্যাঠি বলে না বস সিস্যামেরা লাগায় রাখছে তো এখন আর করে না কথা ঠিক না ব্যাঠি হ্যাঁ আমাদেরকে আমার আমার মেহমান খানায় আমার কিছু র্যাব অফিসার সাহায্য করছে কিন্তু ওরা সাহায্য করছে এমন ভাবে। যেমন আমার এখন এক গ্লাস পানি লাগবে এখন পানি দেওয়া যাবে না তো কোনো অফিসার এসে সাহায্য করছে কেমনি খুঁজুর একটু ওই ফিলারের গোড়ায় চলে যান ওই দিকে চলে যান তো আমি ফিলারের গোড়াত গেছি ওরা চুপে চুপে এসে একটু পানি দিয়ে দিস সিসি ক্যামেরাতে যেন না দেখে তো ওই না সিসি থেকে নিয়ন্ত্রণ করছে কিন্তু আমার গুণাগুলোকে কোন চিৎ থেকে আমরা নিয়ন্ত্রণ করবো কথা বুঝেন কোনেন এই শব্দ ততক্ষণ পর্যন্ত আপনাদের কানে পড়ছে ততক্ষণ পর্যন্ত কলিজায় বসবে না যতক্ষণ পর্যন্ত তার মহাব্বত কলিজায় না কথা ঠিক না ব্যাটে গোলেন তিনি আমাকে শোনেন তিনি শুনেন কোনটা কোনটা শুনেন শুধু জিকির শুনেন শুধু তেলাওয়াত শুনেন না আমার সব শুনেন তিনি আমাকে দেখেন শুধু নামাজ দেখেন না আমার সব দেখেন তিনি না বাসির তিনি না শ্যামিয়া তিনি না আলিম তিনি না খালির এরপরে তিনি না আবার চারটা সাক্ষী রেখে দিছে যে জমিনে গুণা হবে ওই জমিন তো পারলে দাও যে সময়ে গুণা হয়েছে ওই সময় সাক্ষী দিবে করে দাও তোমার যে অঙ্গ দিয়ে গুণা করেছ সেটা সাক্ষী দিবে তো পারলে তুমি এটাকে নিয়ন্ত্রণ করো চার কেবা নাম্বারে কেবামাং আপনি কোন সাক্ষীকে কত দিলে জমিন বলবে আমার উপরে ও গুনা করে নাই কোনটা দিলে আপনার হাত বলবে হাত ও গুনা করে নাই কোনটা দিলে চোখ বলবে ও চোখ দিয়ে গুণা করে নাই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ তো চামড়া বলবে আন্তাকা নি যে তোমার কথা বলাই সে আমারে কথা বলে আমি কি করতাম এবার বলেন তো আপনি কাকে নিয়ন্ত্রণ করবেন বলে কার বিরুদ্ধে কাকে কত দিলে কত টাকা দিলে আমি বলবো না মুছে দিবে ভাই হোক হক আদায় করলে যে জমিনে আপনি গুনা খুব যে হাত দিয়েছেন যে জিপা দিয়ে গুণা হয়েছে সেটা মুছে বলবেন তোরাও ভুলে যা এরপরে যদি আমার এক এবার বলেন তো সেই কতটা জরুরি কি পরিমান জরুরি ওই বলে যে নিঃশ্বাস যতটা জরুরি না নিঃশ্বাসটা একদিনের চেয়েও বেশি জরুরি কারণ আমার না অনেক গুণা হয়ে গেছে আমি মুশাকবীর অনেক গুণা হয়ে গেছে আমাদের না অনেক গুণা হয়ে গেছে নামাজ না পড়ার তো অনেক গুণা হয়ে গেছে ঠিক না বলেন তো আপনি এই এটা রুখবেন কিভাবে এটা রোখার মন্ত্র কি মন্ত্র কি কি আপনি এই আজাবকে রুখবেন কিভাবে কুটি কুটি বছরের আগুন লাগা দিছি লাগাই দিছি জিন্দিগির উপরে কুটি কুটি বছর আল্লাহর কসম এটা নিভাবার নির আমি রব কথা দিলাম সব মাফ করে দিব আমার নাম গাফুর, আমার নাম রাহিম ফিরু রুম সুম্মা তুবু ই তুমি কর যদি বলে মাফ করে দাও সঙ্গে সঙ্গে রাগ পানি হয়ে যায় কথা ঠিক না ছেলে যত দুষ্টুমি করো ছুটে আসা বলে আব্বা মাফ করে দেন রাগ পানি হয়ে যায় কি পরিমাণ গুণা জীবন হয়ে গেছে বলে প্রত্যেকে একটু মনে করে তো তার আপনার জীবনের গুনাগুলোর হিসাব কি হবে কি ভাই যেটা গুণা সেটা ক্ষতি বলেন কি বলছি বলেন আর এমন কোন নেকামল নাই যেটার মধ্যে আল্লাহ ক্ষতি রেখে দিছে যেটা নেকামল সেটা লাভ বলেন এই সহজ কথা বুঝা যেটাই গুণা ইসলামের পরিভাষায় গুনা বলে এটার মধ্যেই ক্ষতি আর ক্ষতি ক্ষতি আর ক্ষতি ইসলাম বলছে এটার মধ্যে লাভ আর লাভ লাভ আর লাভ লাভ আর ক্ষতি এটাকে আল্লাহ কেন নিষেধ করতেন যেটা লাভ এটাতে কেন ছাড়তাম আমরা যেটা করে তোমাকে কি কি দিছে মৌল হিসাব মৌলভিশাপ এত নগ্নতা তোমাকে কি দিছে এই নগ্ন ছবিগুলো তোমাকে কি কি দিছে আশা বরবাদ করে না এরকম না তোমার কলিজাকে বরবাদ করে কলিজা কে বরবাদ করে রাত্রে এগারোটায় ফেসবুক শুরু করছে রাত পর্যন্ত এই যুবক আর বাকি রাত তার ঘুম আসে না তুমি পাইলে কি হারাইলে কি করা লাগবে কোন বাধা নাই এখান থেকে হাজারো নগ্ন ছবি দেখতে দুনিয়ার কোনো বাধা নাই বলো এখান থেকে এই নগ্নতা থেকে তোমারে কে বাঁচাবে আল্লাহাবত কলেজয় ঢুকাইলে আল্লাহ তালা বাঁচাই আল্লাহর মহাব্বত কলিজয় ঢুকাইলে আল্লাহ বাঁচাই দেবে আল্লাহর ভয় কলিজয় ঢুকাইলে আল্লাহ বা আল্লাহ এক নম্বরে কি দুই নম্বরে আল্লাহর রহমতের আশা আল্লাহ রহমতের আশা তিন নম্বরে আল্লাহর আজাবের ভয় বুঝাতে পারছি তিনি আব্বাকে মানুষ শুধু মোহাব্বত করে না ভয়ও করে মহাব্বত করে ভয় করে লুঙ্গি লাগলে আশাও করে আর এবার ভয় করে কিনা আর কিছু লাগলে কয়টা জিনিস কি কি বাবা যে তার ছেলেকে এতটা আদর করে এর মধ্যে একটা আশা কাজ করে ও বড় হইলে আমি বুড়ো হইলে ও আমার খেদনত করতে ঠিক না পাঠিয়ে বলে তাহলে বাবা ছেলেকে মোহ্বতের পিছনে এটা আশা আসেনি আশা নি এটা আশা আছে আবার ডরও আছে ডরও আছে এটা যদি হারায় যায় আমার সব আশা ঘুরে বালি যদি ভিন্নারে হাত ধরে চলে যায় আমার সব আশা ঘুরে বালি ডরও থাকে তাহলে মোহাব্বত ভয় আশা তিনটার সমন্বয়ে যেটা এটাই হলো ইমান এটাই হলো কি বলেন এটাই হলো ইমান তাহলে আমাদের নামাজ আমি কেন করছি আল্লাহ আপনার ভালোবাসা আমার নামাজ আল্লাহ আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে আমার আপনার মহাব্বতে আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে আমাদের নাম নামাজ কি হয় তিন বিষয়ের উপরে লেখা পড়ি এদ বেশি থেকে বেশি আমরা যারা পড়ি আমরা এই জন্য পড়ি আল্লাহ পড়তে বলছে কথা ঠিক না কিন্তু কোন স্ত্রী শুধু স্বামী বলছে দেখা করে না স্বামীর দিল জুইর জন্য করে কর্মচারী আপনার দশটা কর্মচারী আছে একটা দশটা সবগুলো ডিউটি ঠিকমত করে কিন্তু একটা করে আপনাকে খুশি করার জন্য এবার বললেন তো আপনার দিল কোন দিকে থাকে ওর দিকেই বেশি থাকে কথা ঠিক না ব্যাঠি বলে না একটা বলে আমি আমার মনিবকে অনেক ভালোবাসি মণিবীর আজ আের ডরও লাগে রে ফিটাইব বুঝেন না কথা কি করবো আচ্ছা আপনি আপনি আমার দাঁড়িতে বলেন তো ওসিরের অসিরের ডরায় মহাব্বতেনই ডরা না অন্য কিছু কারণে ডরায় বুঝি মহাব্বতে ডরায় কোন কারণে ডরায় বদলির ডর আছে আরো কত ডর আছে এই ডরে নাকি আল্লাহ তালাকে এই ডর না আল্লাহ তালাকে এই ডর না শাসকে ডরাই কি মোহাব্বতেনি ডায় পাগলা কুকুরকে ডরায় কি মোহাব্বতেনি ডায় তাহলে আল্লাহর এরকম নাকি না কিরকম আব্বাকে জরা ডায় যেভাবে এভাবে আমার আব্বারে অনেক ডর লাগে রে লাগেনি লাগে না আমার আব্বা তো এই ঈদের ঈদে নেই তাহলে আমি ঘরে ঘুমাইছি আব্বার ঘরে গিয়া ফজর সময় আব্বা মসজিদে আমি এখনো শোয়া এই দুই তিন বছর আগের কথা আব্বাকে মানুষ কি করে ভয় করে এবার বলেন সবচেয়ে বেশি ভালোবাসা পৃথিবীতে আমার কার কার জন্য আব্বার জন্য ভালোবাসা তাহলে আব্বার ভালোবাসা আর ভয় এই দুইটা সমন্বয়ে আল্লাহকে ভালোবাসবো আল্লাহর রহমত আশাবাদী হবো আল্লাহর আজাব কে ভয় করব এই তিনটার একসাথে সেই মুসলমানের কলিজায় যে পরিমান এই মুসলমানের নামাজ এই পরিমাণ এই তিন জিনিস জার কলিজায় যোদ্দুর কার তেলাবাদ দামি এই তিন জিনিসুর কটা জিনিস তিনটা জিনিস কি কি এক নম্বর কি আগে তো জিপ্বে আসবে আর কানে আসবে এরপরে দিলে ঢুকবে দেখেন দিলে আসে কিন্তু চার রাস্তা চোখের রাস্তা কানের রাস্তা দেমাগের রাস্তা জবানের রাস্তা দিলে আসে কয় রাস্তায় বলেন এই চার রাস্তার যে কোনো এক রাস্তা দিয়ে দিলে আসে দেখে দেখে দিলে আসে শুনে শুনে দিলে আসে বলে বলে দিলে আসে ভেবে ভেবে দিলে আসে কটা রাস্তা আচ্ছা এখন একটু খেয়াল করেন এটা হলো একটা কুয়া এক কুয়ার মধ্যে পানি আসতেছে চার লাইনে চার লেনে পানি আসতেছে তিনটাতে ফ্রেশ পানি শুধু একটাতে একটু বাথরুম থেকে চুপকে চুপকে চুপায় বাথরুম থেকে পানি আসে এবার বলেন তো এই কুয়ার মধ্যে পানিগুলো পাক না পাক কেন আধিক্যের ভিত্তিতে হুকুম দেওয়া হয় তাহলে তিনটাতে তো পাক পানি আসে একটা দিয়ে না খারাপ পানি আসে না পাক হবে কেন তো তিনটা দিয়ে না পাক পানি আসে তিনটে একটা কি করে দিছে বলেন নষ্ট করে দিছে কথা বুঝে আসছে নি বলেন ওহ এখন বলেন তো এখানে আসবে আল্লাহর মোহাব্বত আসবে চোখের লাইনে কানের লাইনে জবানের লাইনে দেমাগের লাইনে এই চারটা লাইন দিয়ে ঢুকতেছে দেখ জবান থেকে ঢুকতেছে চোখ থেকে ঢুকতেছে কান থেকে ঢুকতেছে দেমাগ থেকে ঢুকতেছে এই চারটা লাইনকে কি পরিমাণ ফিউর রাখা দরকার বুঝুন নাই মনে হয় কথা বলেন তো বলেন তো ঢাকাওয়ালারা বলেন ঢাকাওয়ালারা বলেন ঢাকায় এই লাইন বেশি খারবান হয় আমি ঢাকা দাওয়াতে লই না এই লাইনের খারবানের ডরে এই লাইনটা খারবান হয় কি না বলেন হাজি সাহেব বলেন চোখের লাইনে বলেন বলেন বলেন চোখের লাইন খারবান হওয়ার রাস্তা আছে নি হ্যাঁ চোখ নষ্ট হওয়ার চোখের লাইন নষ্ট হওয়ার রাস্তা আসেনি কি দেখলে চোখ নষ্ট হয় যাকে দেখা হারাম সরাসরি দেখা হারাম তার ছবি দেখা হারাম ছা দেখা হারাম ছা ছবি দেখা হারাম এবার বলেন তো লাইন এটা কি পরিমাণ খারবান কি পরিমাণ নষ্ট तो नष्ट रही तो सबने का ठीक ना।, ना बैठी बोले नग्नता देखार पर हजारो नग्नता देखारा घूमे दमाग कि है दस्ता खराब नामजे दावे कीसे হ্যাঁ এবার বলেন তো এটাকে বিশুদ্ধ না করলে তো উপায় নাই আমরা আগেই বলছি পাঁচ বছর আপাতত দিয়ে যাবো খাইতে পারব না কোটি কুটি বছর তাহলে এটাকে বিশুদ্ধ করতে হবে আল্লাহর মোহাবতে কিন্তু এটা তো আসবে কয় লাইনে কি কী এবার আমাদের এই লাইনগুলোর কি অবস্থা এক বিঘাতের মধ্যে ক্যামনে ষাটটা লাইন সেট করে দিছে শুধু জঙ্গে ধরছে করলে তো কি বললো বাস্তব বলেন কি দিয়ে আপনার এটা এইটা নষ্টের এটা নষ্টের উদাহরণ আপনি কি দিয়ে দিবেন কি দিয়ে বলবেন এটা নষ্ট কোন কোন উদাহরণ দিলে বুঝবেন যে আমাদের কি পরিমান নষ্ট হয়েছে আল্লাহ আমাদের এই লাইনগুলোকে ভালো করে দেন এই লাইন ভালো করবেন কেমনে নষ্ট না হয়ে গেছে বলেন বাড়া দিবেন এটা ভালো হয়ে যাবে এটা ভালো হয়ে যাবে এবার নামাজে দাঁড়ান দেখবেন মনে হয় আপনি তাকে দেখেন দেখেন দেখেন এবার নামাজে দাঁড়াইলে বল মনে হবে হ্যাঁ তিনি আমাকে দেখেন এখন তো আর কিছু নাই বুঝেন না এখন তো আর কিছু কি নাই তো এবার কে আছে শুধু তিনি এবার তো শুধু তিনি আর তো কিছু নাই যেহেতু আমার চোখে চোখ ভালো কান ভালো দেমাক ভালো জবান ভালো এবার নামাজে দাঁড়াইলে কি মনে হয় হ্যাঁ আল্লাহ আমাকে দেখে আল্লাহ আমাকে দেখে এই সাহাবা ইকরামের জিন্দগি এটা এটা ভরা ছিল মোহাব্বতে এই লাইনগুলো ভালো ছিল এটা ভরা ছিল মোহাব্বতে আর মহাব্বত আসার এই লাইনগুলো ভালো ছিল তা জিন্দগিতে এটা ভালো ছিল আর ভালো লাইনগুলো ভালো ছিল এখনো পৃথিবীতে আল্লাহওয়ালা হকানি আল্লাহ রা এটা ভালো আর এই লাইনগুলো ভালো এরা আসছে বলে আমরা সময় কোথায় আপনারাও তো এক ঘন্টার জন্য আসছেন উচিত লিখি লিখি লিখি লিখি লিখে লিখে বলা বাস্তব না বাস্তব এখন এই কথাগুলো আমরা তো মহাসম্মেলনে বলতে পারি না বাস্তব না বাস্তব কি বলে তিনিও জানেন না যিনি বলতেছেন আর আপনারাও বলেন যে গলাটা কেমন গলা মোস্তাকের এক গজব এটা এক গজব এটা এক গজব বাস্তব না বাস্তব বলেন কোথায় কোন স্বাভাবিক গলা ওলা ছিলেন কোথায় কোন তাবি গলা ছিলেন কবে কোন টান মেরে মেরে ওয়াজ করছেন এতটা হয়ে গেল কিভাবে এখানেই তো শেষ হয় নাই গলা যার যত বেশি তার চাহিদা তত বেশি তার টাকা তত বেশি সরাসরি কে আমত্রালামত अबर गौला क्यों नाराज चले बीतने दिसे हारा पूरा दिसे हारा যে আল্লাহর আমাদের মূল না না শিখছেন কোথায় আমি শিখছি কোথায় আমি বলছি আপনি শুনছেন আমার জিব্বা আপনার কান এর বেশি কিছু এখনো হয় নাই হয়তো দশ বছর এক বলতে বলতে বলতে বলতে বলতে বলতে বলতে বলতে বলতে বলতে বলতে বলতে বলতে বলতে বলতে বলতে শুনতে শে শুনতে হতে পারে কিছু আসে না তিন চিল্লা লাগাও তিন চিল্লা একশো দিন বলো বলো বলো বলো বলো আল্লাহ খাওয়া আল্লাহ করে আল্লাহ পালে শুধু বলো মখলুক থেকে হয় না মখলুক থেকে হয় না মখলুক থেকে হয় না কিছুটা হলেও জবানে আর কানে দিলে আসবে নিশ্চয়তা তো দিতে পারি না আশা করা যায় আর এখানে শুনতেছেন মাসে একদিন তাও থেকে মা কারণ এটা না আমার পুঁজি এটা না আমার পুঁজি আচ্ছা আপনারা যারা ডেলি তিনটা সংবাদ শুনেন। আপনার ইমানদারিতে বলেন তো আপনি সংবাদ শুনে শুনে আপনার কি কি লাভ হয়েছে যারা ডেলি তিনটা দিনটা পত্রিকার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পড়েন আপনার ইমানদারিতে বলেন তো এই এতগুলো পড়া পড়ে আপনার কি কি ফায়দা হয়েছে আচ্ছা যারা প্রতিদিন দুই চার দশ ঘন্টা বন্ধু বান্ধবের সাথে শুধু কথা বলতে থাকেন আড্ডা দিতে থাকেন আপনি বলেন তো আপনার কি কি ফায়দা হয়েছে জীবনে তো সব বেফায়দা কাজ করলেন আপনি তো বললেন কোনো ফায়দা হয় নাই আমি যদি কেউ জিজ্ঞায় হুজুর গত এক মাসে কয়দিন পত্রিকা দেখছেন তো উত্তর আসবে দুই মিনিট আলহামদুলিল্লাহ বলেন হাজুর গত দুই মাসে কয়টা খবর শুনছেন উত্তর আসবে গত বিশ বছরে কোনো দিন শুনিনি বলছর আছে আমার বয়স পাঁচচল্লিশ হয়তো পাঁচচল্লিশ বছর আমি একটা বা দুইটা খবর শুনেছি Alhamdulillah. Wama uba rin u nafsi innan nafs la' ammaratum bissu. Amari dhu yihad, ziwuna television rang byt on dabain 9. Alhamdulillah, wala'in alhamdulillah. Wama uba rin u nafsi innan nafs la' ammaratum bissu. Wama uba rin u nafsi innan nafs la' ammaratum bissu. Illa ma rachima এখন বলেন এই আল্লাহর মোহবত আমাদের কলেজে কি একটা ঘন্টা যে আমাদের মসজিদে কি বলেন মা গ্রীপ থেকে ফজর মা গ্লীপ থেকে আসা পর্যন্ত বয়ান হবে আসার পর আপনার ভাত খাবেন শুয়ে যাবেন আসার বোর রাত্রি ওইটা জিকির হবে দোয়া হবে কেমন হবে ইনশা আল্লাহ আল্লাহ আজকের তাও কি শিখছি আমরা আবা বলেন দুই নাম্বার আল্লাহ রহমতের আশা আচ্ছা রহমান শব্দের অর্থ শুনেন রহমান শব্দের অর্থ রহমান শব্দের অর্থ শুনলে রহমতের আশাবাদী হওয়ার ব্যাপারে কিছুটা হইলেও আশাবঞ্জক হবে রহমান শব্দের অর্থ কি আমার হুসাইন ঢালকানগরের হজরত ওয়ালা হজরতের নির্দেশেই আমরা এই মসজিদ শুরু করি তিনি একবার আসছিলেন এরপরে বলছিলেন তুমি মসজিদ শুরু করো আলহামদুলিল্লাহ হজরতের নির্দেশে আমরা মসজিদ শুরু করছি হজরত বলেন যে রহমান শব্দ অর্থ শুনো রহমান শব্দের অর্থ কি হাজর বলেন যে বঙ্গোপসাগরের দিকে তাকাও একুলে দাঁড়াইলে দেখা যায় না। আরব সাগরে দাঁড়াইলে আচ্ছা ভারত মহাসাগরের পাড়ে দাঁড়াইলে বোম্বাই শহরে দাঁড়াইলে একুলে দাঁড়াইলে ওকুল দেখা যায় আমেরিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আটলান্টিক মহাসাগরে একুলে দাঁড়াইলে ওকুল দেখা যায় বিজ্ঞান কি বলে আছে দেখা যায় না বিজ্ঞান কি বলে আমরা আমাদের কমন সেন্সও বলে আছে দেখা যায় না আমাদের হজরত বলেন যে বঙ্গোপসাগরের ও কুল আছে দেখা যায় না ভারত মহাসাগরের ওই কুল আছে দেখা যায় না আর তিনি বলেন যে রহমান রহমতের মহাসাগর ওই কুল নাই বলেন রহমান শব্দের অর্থ কি রহমতের মহাসাগর বলেন যার ওই কুল নাই আবার বলেন রহমতের মহাসাগর তারা বে কিনারা ছাড়া কাছে চাইবেন না চাইবো কার কাছে বলেন রহমানের কাছে বলেন কার কাছে এখন বলবেন যে হুজুর তিনি তো রহমান রহমান মানে বে কিনারা ওয়ালা, রহমতওয়ালা সীমাহীন রহমতওয়ালা ওলাম্মদ একটু খেয়াল করেন সীমাহীন রহমতওয়ালা আচ্ছা রহমতটা কি খেয়াল করেন রহমতটা কি তিনি রহম আচ্ছা কি দেখতেছি ইনি সুন্দর সুন্দর কি দেখতেছি ইনি ওয়ালা মাল কী দেখতেছি তো রহমান রহমতওয়ালা রহমত কি রহমত কি তো তিনি উত্তরে বলেন পৃথিবীতে আমার রহমত দুইটা আমার রহমত দুইটা একটা কোরআন একটা নবীজি সাল্লাই বুঝেন নাই তসবিওয়ালা তসবি কি এটা আচ্ছা এখন আমি বললাম টু খেয়াল করেন আমি বললাম ওয়ালা এই তসবিটা এখানে দেখে দিছি আর কথা ইনি ওয়ালা ইনি তসবিওয়ালা তো কি লাভ হয়েছে আমার আমি যখন রহমত ধরি বলবেন। আমি বুঝতে পারছি রহমত আমার লাভ কখন আমি যখন রহমত ধরি বলেন না আমি যখন কি ধরি ইনি মালওয়ালা ইনি মালওয়ালা তো ওনারই কি লাভ আমারই কি লাভ ইনি ওয়ালা উনারে কি ফাই আমার কি ফায় আমি আমার দশ টাকা দিছে এবার আমার কি না কইলে কি আমি তো রহমতওয়ালাই আরে আমার তুই কইলে কি না কইলে কি তুই রহমতওয়ালা কইলে কি না কইলে কি হ্যাঁ আমার রহমত ধর রহমত কি করহমত কটা সরাসরি আব্বুল আলমিন বলেন কুরআন রহমত কুরআ রক বলেন রহমতিন তিনি বলেন আমার কি বলছে রহমত আলমিন আমি রহমান আর নবী রহমত এবার খেল করেন খেল করেন আমি বললাম মোবাইল রহমান রহমত রহমত এখন মোবাইল মুখে কইলাম এটা লইলাম না মোবাইল মোবাইল মোবাইল কইলে কল যাইব বুঝতে পারত হ্যাঁ এটা তুমি লও মোবাইল ওয়ালা ওর থেকে তুমি মোবাইল লিম ঢুকাও টাকা ঢুকাও ঢুকাও এবার ফোন করলাম এটা বুঝলাম এটা শুনলাম কদু জানার দাম নাই কোরআন লাভ শুরু রসুলের শূন্য ধরো লাভ শুরু করলে রহমত রসুল রহমত বলেন মোবাইল আমার কি এবার তুমি রাতের অন্ধকারে জিকির করো রহমত এসে গেছে আমি কি বুঝতে পারছি করতে পারতাম তো মজা হইতো কথা কি বুঝাইতে পারছি তাহলে বলেন আল্লাহ কি রহমান রহমান দুই আনাল্লাভ নাই হ্যাঁ কোরআন পড় লাভ শুরু এখন বলবেন হুজুর কোরআন তো পড়তে জানি না এখন কি করবো হুজুর আমি বলবো কমপক্ষে দশটা সুরা সুরা প্রতিটা সিদ্ধান্ত নিলাম কিনা ইনশাল আল্লাহ আমাকে তাও ফেঁক কি করবেন নিজের ইমাম সাহেবেন হাদিয়া চুপে চুপে হাদিয়া দিয়ে চুপে চুপে ঘরে ডাকবেন নায়িকা বলবেন আমাকে এটা শিখিয়ে দেন এটা ছাড়া আপনার জিন্দগি অচল এটা ছাড়া যত কিছু দেখেন আপনি আসলে কি সব অহমান রহমত আসবে কি দিয়া আর কয়টা সুরা এই পাঁচটা সুরা বিশুদ্ধ করে নিবেন ইনশাহ এটা হলো আজকের স্বভাব বলে দুই নম্বর রহমদ কি রসুল দুই নম্বর রহমদ কি এখন রসুলের জিন্দিগির সবচেয়ে বড় জিম্মাদারি দাওয়াত রসুলের জগির সবচেয়ে কালেমার কথা বলা সোহান এবার বলেন তো যিনি রসুলের জিন্দির সবচেয়ে বড় সুন্নত রূপে উঠবে রসুলের রহমত আল্লাহর রহমত রসুলের মধ্যস্থ তার তারপরে কি পরিমান আসবে জিন্দি দিয়া কি কি বলে শরীর দিয়া না রসুলের কথা দিয়া রসুলের কোন কথা মানতেছি আমরা আছে, সিমেন্ট আছে বালু আছে পানি নাই বিল্ডিং কয়টা হবে কি ভাই আপনার কাছে সাক্ষার দোকানদারের কাছে একশো সাকা আছে একশো সাক্ষা গাড়ি কয়টা আছে তার কাছে না কিছু আছে সব কিছুর কিছু কিছু ফার্স্ট তার কাছে আসেনি গাড়ি ক আছে আসে তার কাছে তো কোন দুনিয়ার কোনোটাই কিছু কিছু দিয়ে চলে না শুননাথ কিছু কিছু দিয়ে চলতো কা শুধু চেনটা লাগায় নাই এখনকার সব বাধি ভাই আচ্ছা ঢাকা বিরিয়ানি ঢাকা হাজি বিরিয়ানি আছে হাজি বিরিয়ানি ঢাকা তো সবচেয়ে দামি বিরিয়ানি কি সব ঠিক শুধু লবণটা দেয় নাই আপনারা একটু আগে কিছু তো আছে এখন কি পুরা মাটি না কিছু কিছু আছে এবার বলেন তো আমাদেরকে যদি কয়ে কিছু কিছু লই কারা কারা আস খালা সু কিছু কিছু লো আ তার কাছে ঢুকাবে সংযোজন করবে কত ঠিক না ব্যাঠিক বলেন তাহলে এবার চলেন তো আমরা আমাদের জিন্দগিতে রেসুল রহমত তাহলে সবগুলোর রহমত বলছেন আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন সকলে বলি আমি আমার ভাই আমার দিলের দরদের কথা আপনাদের আমি বুঝাইতে পারি নাই এটা আমার ব্যর্থতা আমার শব্দের সংকীর্ণতার কারণে অথবা আমি আপনাদের থেকে ভিন শহরের বাসিন্দা আমার কথা নোয়াখাল হয়ে যায় আমি নোয়াখালীর মানুষ আমার কথাও অস্পষ্ট হওয়ার কারণে হইতে বলে আমার দিলের কথা আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই আল্লাহ তালার মহাব্বত ছাড়া ভিন দিগির কোনো দাম না আল্লা তারা মোহ আসবে আল্লাহ তারা আসবে চাল লাইনে। সুন্দর করা। মিথ্যা না বলা ধোকা না দেয়া কানের শোনা সুন্দর করা কোনো হারাম না শোনা চোখের দেখা সুন্দর করা কোনো হারাম না দেখা দেমাগের ভাবনা সুন্দর করা কোনো হারাম চিন্তা চেতনা না করা তো ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আল্লাহবত আসবে কলিজা কি আসবে আল্লাহ তারা মহাব্বত আসবে আর কলিজা আল্লাহ তালা মহব্বত আইনা দেখেন নামাজের মজাই আলাদা মজাই আলাদা শেষ দা দিবেন তো আর উঠতে মনে চায় না তা শাহুদ পড়তে মজা দূর শরীফ পড়তে মজা দোয়া মাসুরা পড়তে মজা বয়ান করতে মজা বয়ান শুনতে মজা তেলাওতে মজা নামাজে মজা এটাকেই রসুল বলছেন জো এলাতিস আইনি নামাজকে বানিয়ে দেওয়া হয়েছে আমার চোখের শিথিলতা নামাজ আমার সখের ঠান্ডক নামাজ আমার কাছে মজা হাসান বসির বলছেন আমাকে যদি বলে এই কাজটা করলে তোমাকে জান্নাতুল তুমি কোনটা করবা বলে আমি দুরাকাত নামাজ আরে জান্নাতুল ফেরদাউস মাখলুক এটা আল্লাহ তালার সৃষ্ট আর দুরাগত নামাজ আমি যাকে পাবো তিনি তো আল্লাহ কি হয়। এরপরে দিলে যখন আল্লাহ তালা মোহব্বত আসে এবার জবান আল্লাহ তালার নাম নিয়ে নড়ে যে যাকে ভালোবাসে তার কথা বলে কথা ঠিক নামে দি যার মহাব্বত কলেজা যদ্দুর তার জবানে তার নাম তদ্দূর থাকে সারাক্ষণ শুধু তার প্রিয়তম নাম নিতে থাকে প্রিয়তমের সিফাত বলতে থাকে এজন্য আল্লাহ তারা মহাব্বত যার কলিজা তার জবান জিকির দ্বারা নড়ে জিকিরদারা কি করে বলেন এই জন্য কমপক্ষে রোজানা একশোবার শুহান লভহানন্ুহান লবুহান লবুহান লুহান লো সুবুহানুভহান লুহান লুহানো সুবুহান লো কিছু পাখা দিয়ে দেন কিছু পাখা দিয়ে দেন সুবুহান লো Subhanallah <Hoychan -ality> Subhanallah ठीक ना बैठी चौबीस घंटार मध्य চোদ্দশো মিনিট মালিক আমাকে দিয়েছেন চোদ্দশো মিনিটের মধ্যে মালিকের তাজবিহের জন্য মাত্র সাড়ে মিনিট দেওয়া যাবে না কোন কোন অসুবিধা হবে আপনার এটা সাড়ে মিনিট দিতে কার কোন দিন লস হবে সাড়ে মিনিট দিতে কিন্তু আমরা দেই না ঠিক না আলমুল আমরাও দেয় না সময় নাই ইমাম সাহেবও দেয় না সময় নাই এখন তো ফসব দেয় না সময় নাই গেল সময় সময় নিল কে দুই নম্বর কমপক্ষে রোজানা একশোবার আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আর ইনশাল তিন নম্বরে কম পক্ষে রোজানা আকা আকবর আকবর আকবর আকবর অকবর কম পক্ষে কম পক্ষে রোজানা একশবাল এ জিব্বাই বলতেছেন যে জিব্বাই বলতেছেন বলেন তো গলা আর জিব্বা ব্যবহার হইয়া দিল আর অধিকাংশ না জিব্বা আর গলার মধ্যে থাকে জিব্বা আর গলার মধ্যে থাকে ঠিক না মূলত এটা জিব্বার গলা হইল যন্ত্র যন্ত্র আচ্ছা সাউন্ড বক্সে নিয়ে আওয়াজ করে না আসলে আমি আওয়াজ করি কিন্তু জিকির বেলায় আমি নিজ করি না সাউন্ড জিব্বা হলো মায় না। এটা হলো মাউ না। এটা হলো কি আসলে কে বলতে হবে দিল দিল দিল দিল এখান থেকে আসতে হবে আওয়াজ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 সমন্বয়ে গলা দিয়ে আওয়াজ হয় কিন্তু দিল ও জিব্বা দিয়ে জিকির হয় গলা দিয়ে কি হয় আওয়াজ আল্লাহ কি দরকার আওয়াজ তার কি দরকার বুঝুন না কথা মনে আমার মাইকেটা ব্যবহার করছি কী লেগা আপনারা দূর থেকে শুনবেন না এই জন্য যদি শুনতেন এটা ব্যবহার করা লাগতো তো আমার আওয়াজ যদি আস্তে হয় আল্লাহ শুনবেনি তাহলে আওয়াজের কি দরকার দিল আর জিব্বা হলেই হবে হামাল্লাহ বলেন তাহলে এবার বলেন তো অফিসে বৈশা পয়সা দিল আর জিব্বা ব্যবহার করা যাবে কিনা ব্যবহার করা যাবে কিনা গাড়িতে ড্রাইভ করার সময় দিলার জিব্বা ব্যবহার করা যাবে কিনা। কোন কোন সময়ে ব্যবহার করা যায় না শুধু বাথরুমে গেলে দিলার জিব্বা ব্যবহার করা যায় না আর ঘুমের সময় দিলার জিব্বা ব্যবহার করা যায় না এই দুই সময় ছাড়া আর সব সময় আরেকটা সময় আছে আমি বলছি না বিবি ব্যবহারের সময় দিল আর জিব্বা ব্যবহার করা যায় না এই তিনটা সময় বাদ দিয়া বাকি চব্বিশ ঘন্টার জিন্দিগি দিল আর জিব্বা ব্যবহার করা যায় অজু থাকলেও যাবে অজু না থাকলেও যাবে গোসল ফরজ হলেও যাবে এই চারটা তসবি আমরা শিখলাম একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার ইহ একশো বার এর সাথে আরো দুইটা তসবি কমপক্ষে প্রতিদিন একশো বার দূর ছড় একশো বার কি এর সাথে সল্ল্লাহিস্লাম সাল্লাম সাল্লাম সাল্লাম এই পাঁচটা তসবির সাথে ছয় নম্বর তসবী কমপক্ষে একশোবার আস্তগ ফিরুল্ল আস্তগ ফিরুল্ল আস্তগ ফিরুল্ল আস্তগ এর সাথে এর সাথে জুড়ে দিবেন প্রশ্ন সবচেয়ে উত্তম টাইম কোনটা উত্তর ভোর রাত্রে সবচেয়ে উত্তম টাইম ফজর নামাজের আগে সবচেয়ে দামি সময় সুবহান সবচেয়ে দামি সময় কখন কারণ आर डाकेन चाहबा दीब आल चाहबा दीब आचो काजा काजा সন্তান চাইবা দিব সন্তানের চাকরি চাইবা দিব হ্যাঁ হ্যাঁ মার মাফরা চাইবা দিব বাবার সুস্থতা চাইবা দিব যা চাইবা তা দিব কারণ তিনি রহমান সব কিছুর খাজানা মহাসাগর এই জন্য পারিত ভোরর করব করবো ইনশাল্লাহ আমি আজকে আমাদের এই মাহফিলের বয়স প্রায় এক বছর হইতে চলছে কিন্তু আর এই সাত নম্বর সবক আর বলি নেই আজকে বলছি ভোর রাত্রের কথা আমার ছাত্র শিক্ষককে হাত তোলাইছি কারা কারা আজকে তাহার জড়ছ দু চারজন বাদ দিয়া সকলেই তাহার্যত পরছ আমি বলছি ওস্তাদরা হাত তোলেন কারা কারা হাত তুলছেন সব ওস্তাদ হাত তুলছে আলহামদুলিল্লা কি ভাই আল্লা তালা মেহরবান করে আমাদেরকে ছয়টা তসবির পা বন্দী করার তহফি কি ভাই কখন সবচেয়ে উত্তম টাইম কখন বল আমরা তো পারবো না আপনি যখন পারেন তখন করবেন ইনশাল বলছি আমরা একসাথে ছয় তসবি করতে পারি না তাহলে ছয় তসবি ছয় টাইমে করেন তারপরেও করেন ঠিক আছে না ইনশাআ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনারা দূর দূর থেকে আসছেন আল্লাহ তালা এখানে যারা যারা আসছেন আল্লাহ তালা সকলকে আল্লাহর হলি বানিয়ে দেবেন আচ্ছা আল্লাহর হলি হলে লাভ হবে না লস হবে কি ভাই লাভ হবে না হবে এর চেয়ে বড় কিছু পৃথিবীতে এখন আর আসেনি যদি এর চেয়ে দুইটা পথ আছে দুইটা পথ একটা হলো নবী হওয়া একটা হলো হওয়া আর বুঝেন না কথা এর থেকে দামি ফটার নাম কী যদি সুযোগ থাকতো কইতাম আল্লাহ সবার রাসুল বানাই দাও সুযোগ আছে নি সবার নবী বানায় দাও সুযোগ আছে সুযোগ নাই তাহলে তিন নাম্বার অপশন কি আল্লাহ সকলকে ওলি বানায় দাও আল্লাহ আমাদেরকে মেহরবানি করে তাও ফিক দান করেন এই যে দুই ঘন্টা যা শিখলাম এগুলো হলো অলি হওয়ার সিলেবাস এগুলো কী বলেন খুব শক্ত না সহজ কি হয় আরো কঠিন আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে তফিক করেন আপনাদের আশা আর যাওয়া আল্লাহ কবুল ফরমান